السلام عليكم ورحمة الله تعالى ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مرضى له ومن يغرده فلا هادى له وَا لَا إِلَاهَ إِلَّا الله মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সলাতুল জুমা আদায় করার পরে দাসুল হাদিসে বসার জন্য তা অফি কেনার চলেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ হাদিস যা আমাদের পারস্পরিক মহামালাত এবং আচরণ বিধির সঙ্গে সম্পৃক্ত আনাবি হামজাদা হদীারি কি মুসলিম শরীফর কিতাবুল ইমান হদীস বাবুদ গলির আল আন্নাম খেসাদ ইমান পঁয়তাল্লিশ নম্বর হাদিস হাদিস আমরা প্রথমে হাদিসটি তর্জমাবেশ করছি এরপরে সংক্ষিপ্ত আলোচনা হবে আনা মালিক বলেন যে রসুল্লাহ সাহ আলি ওসাল্লাম ইরশাদ করেছেন तुम्हे को व्यक्ति ममिन होते जतना भाइयर जिन पचंद कर जा पसंद करे निजे जिन पंदे जिनसा जतक्षण पर्त पंद ना करतक्षण पर्त से ममिन होते हादी तर्जमा प्रथम शब्द का एक व्याख्या करी ए बला लायुकमिन हादुकुम तुम्हारे को व्यक्ति ममिन होना यार तर्जमा महदिशी ने कम जरा सही हदीस विचारक जरा তারা তর্জমা করেন লাম্মু ইমান ও হাদিফ তোমাদের কারো ইমান পূর্ণ হবে না হাদিফে বলা হল ইমান লামিনু তোমরা মুমিন হবে না যতক্ষণ না নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তা ভালো না বাসবে এর ব্যাখ্যা বলা হয়েছে যে লাম্মু একজন সাহাদাত দিল সে স্থানে প্রবেশ করল সালাত আদায় করল সবকিছু কিছু করল কিন্তু তার মধ্যে এই সমস্যাটা রয়ে গেছে তাকে আমরা কাফের বলতে পারি না এই জন্য এই হাদিফের ব্যাখ্যায় গিয়ে বলা হচ্ছে লাম্মু ইমান ও হাদিকু তোমাদের কারো ইমান তাম হবে না পূর্ণ হবে না তাহলে এটা ইমানের পূর্ণতার একটা অংশ আপনি বলবেন যে এই যে আপনি দলি তাবিল করলেন হাদিসের শব্দর অর্থ ছিল একরকম আপনি ঘুরে যান তা আপনারাও তো ঘুরান যেটা পিরের মরিদরা বলে আমাদের দুশ্মন এটা বলে যে আপনারাও তো তাবিল করেন বেশিরভাগ ক্ষেত্রে এমন কথা বলে আপনাদেরকে কোরআনের একটা আয়াত বলবে যে এখানে অন্ধ অন্ধ তোরা বলবে কি এই তো আপনি ব্যাখ্যা করলেন আপনি তাবিল করলেন কেন আপনি না করান হাজার কিছু মানেন না আপনি তাবিল করলেন কেন এই প্রশ্ন করে আপনাকে ওরা আটকাবে এরা আটকাতে খুব পটু আপনারা দেখবেন জুমার খুর্দা যে ওয়েবসাইটটা আছে আর আপনারা তো জানেন যারা আমার কাছের লোক আমি আসলে নিজে মোবাইল ব্যবহার করি না ইন্টারনেট কেমনি ব্যবহার করে জানিও না মোবাইলে খালি কলটা রিসিভ করতে পারি আর কল করতে পারি এর বাইরে কিছু বেশি একটু জানা নেই ইন্টারনেট তো প্রশ্নই আসে না রেডিও নাই টেলিভিশন নাই কোনো কিছু নাই আমাকে প্রশ্ন করে জর্জর করে ফেলে ইন্টারনেটে তো অনেক সময় মেহরবানি করে কেউ আমাকে জানায় ও জানি তখন একটা প্রশ্ন কয়েক পৃষ্ঠব্যাপী ওই যে গ্রামে কয় তেনায় পেঁচানো যদি এই হয় তাহলে এই তাহলে এই তাহলে তাহলে তাহলে তাহলে যদি যদি ধরুন ধরুন এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাদের আছে ঠেকার বিষয় নেই আমি আমার অবস্থান সবসময় ক্লিয়ার করি যে আমি একজন মুসলিম না আলে হাদিস না হানাফি না সাফি না মালিকি না তিস্তি না কাদি কোনো ফেরকার মধ্যে আমি নেই আমার পরিচয় ওইটাই যেটা কোরআনে আল্লাহ তানাহাসানা আমাদেরকে জানিয়ে দিয়েছে কোরআনে আমাদের পরিচয় কি আছে আমাদের পরিচয় সেটাই যেটা আল্লাহ বলতে বলেছেন অমানুংসিমিন আর যে বলে আমি একজন মুসলিম এরা আমার পরিচয় আমার কাজ কি কাজ হচ্ছে এমন দুইটা বিষয় নিয়ে আলোচনা করা অন্যগুলো আছি ইসলামের সবগুলো নিয়ে আলোচনা করা তবে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করি ওই দুইটা বিষয় যে দুইটা বিষয় এই যুগে চাপা পড়ে গেছে সেই দুইটা বিষয় কি আত্মই দল জিহা বিশুদ্ধ আকিদা আর দিন ক্যামের সঠিক পদ্ধতি জিহা এই দুইটা নিয়ে আমাদের মূল আলোচনা আবার ছয়সুলের মতো দুই ও ফুল নেওয়ার এটাও খেয়াল কথা বলতে আমাদের ততর চতুর্দিকে দুষ্ফুল লাগানো আছে এরা বলবে কি তার আপনি দুই ও ফুল করলেন না না দুইসুল না আমার কেতাবুল আকায়দার কেতার ইমান পলে দেখা যাবে দুইসুল টুল নাই এসলামের সব কিছু হবে ওখানে আমরা দাওয়াতের ক্ষেত্রে সবগুলো কি পেশ করি আমরা আরাকান ইসলাম আরাকান ইমান সরায়েতে ইমান নাওয়াকেদে ইমান ওসুলে তাকসির সহি अर्थात एक कथा कुरान सुन्नार जो महासमुद्रर भरे जा ना सबग मानी जाब जा, जा दामी करते बहुत किसान अजाना आही जदि मानते सब समाज में प्रस्तुत এই বলছি আমরা যা জানি আর যা না জানি করোনা দিশে যা কিছু আছে সহি আমরা সব মানি এরপরে আমরা আকিদার ক্ষেত্রে আর সুনাম জামা কোরআন সুন্না মোতাবেক যারা চলে কোরআন সুনার ভিত্তিতে যে আকিদা তা আমরা সে আকিদা পোষণ করি সেখা বিষয় নিয়ে বাড়াবারই করা আমরা পছন্দ করি না সেটি বিষয়ে কেউ যদি আমরা একটা হাদিসকে সহি আমল করি আরেকজনে আরেকটা হাদিসকে আমল মনে করে সহিমল করে আমরা তাকে নিয়ে বাড়াবাড়ি করি না সুতরাং আমাদেরকে এই হাদিসের ধরুন একজন লোক পেতে ডাকাত করত দুই বৈঠকে এখন একটা হাদিস পেল এক বৈঠকে পড়তে হবে অথবা মাঝখানে সালাম ফিরে দিতে হবে তো সে এটা করল পরে আবার আর হাদিস তার সামনে এসে গেল আর এক আলেম তা পেশ তাহলে সে কি করবে ধরুন সে আবার ওখানে চলে গেল তাহলে ওই হাদিস কি হবে ধরুন সে এরকম ধরুন সে ধরুন সে আমি কত ধরব এত ধরার সময় আমার নাই এজন্য আমি আমার ওই ভাইদেরকে বলি এরকম প্রশ্ন করা ইন্টারনেটে করা মানে দেওয়ালকে প্রশ্ন করা সমান আমরা যে কথাগুলো বলি যদি কোরআন মোতাবেক হয় আকৃদার ক্ষেত্রে দিন কায়েমের ক্ষেত্রে তো সেগুলো মানা যার পছন্দ না হয় আল্লাহর জমিনে বহু ফেরকা আছে আপনি আরেক ফেরকার সাথে ঢুকে যান আমাদের আপত্তি আছে কিছু আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি যাবেন না এজন্য জন্য সহি সেটা আমল করুন সেইটা আমার কথা অনুযায়ী হোক আর ইমাম আবু হালিফার আহমেদের কথা অনুযায়ী হোক ইমাম সাহি সাহেবের কথা অনুযায়ী হোক আমাদের কোনো আপত্তি নাই আমি একটা কথা বলি এখানে ক্লিয়ার বাদাহাবের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই তবে যদি কেউ বলে যে সর্বক্ষেত্রে তাকলিদে শক্তি একজন ইমাম কি মানতে হবে তাহলে য়াকে এটাকে প্রচন্ড ভাবে প্রতিবাদ করি কেন করি এইরকম অনুসারী পৃথিবীতে কেউ নাই সব ক্ষেত্রে হানাফি মাঝহবের লোকেরা ইমাম আবু হানিফ অনুসরণ করে পারবে সাফি মাঝহাবের লোকেরা সব ক্ষেত্রে মানে না মালিকি মাঝহবের লোকেরা সব ক্ষেত্রে ইমাম মানে না হাম্বলি মাঝহের লোকেরা সব ক্ষেত্রে আমাদের হাম্বলকে মানে না হানাফি মাজহবের রুসুলে ফেকা যে কিতাবগুলো আছে পরিষ্কার লেখা আছে ইমাম আবু হানিফার যদি কোন কথা থাকে অথবা আবু ইউসুফ মোহাম্মদের কথা থাকে তাও যদি কেউ মানে তাহলে সেও হানাফি এই জন্য হানাফি মাঝহবের আপনি বহু মাসলা পাবেন आबुअानी मत एक मोहम्मद इसलामिक फाउंडेशन बांगला हेदाय कितब चार्ड कित चार खंड पुराई कौम मद्रसाएं पढ़ाना है बांगला आज হেদায়া কেতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত এই হেদায়া কতাবের যতগুলো মাত্রা আছে অর্ধেকের বেশি হবে যেখানে আবু হানিফার মতে ফতুয়া দেওয়া হয় না গ্রহণ করা হয় নাই বরং তার ছাত্রদের মত গ্রহণ করা হয়েছে মোজারাহাদ কেতাবুল মোজারাহাদ কৃষি ক্ষেত অধ্যায় খুলুন আবু হানিফার আমতরায় বলেছেন বরগা জমি চাষে নাই ফসলের বিনিময়ে জমি চাষ দেওয়া হয় না যে এই ফসল যা হবে অর্ধেক কৃষকের আর অর্ধেক মালিকের বা একটা তারা ভাগ করে নেয় এটাকে বলে বর্গা আর কি বলে বরগা বলে সব জায়গায় হ্যাঁ বলেন আদি আচ্ছা আর একজন বলেন বাগি আদি বাগি বর্গা। এই যেগুলি আছে এই বরগা জমি চাষে দেওয়া ইমাম আবু হানিফা জায়েজ নাই পক্ষান্তরে ওনার দুই ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ ওনারা দেখলেন যে না এটা হাদিস অনুযায়ী ঠিক না আল্লাহ রসুল্লাম খয়বর বিজয়ের পরে খয়বরের জমিকে ইহুদিদেরকে দিয়েছিলেন চাষ করার জন্য ফসল যা হবে অর্ধেকটা ওদের অর্ধেকটা আমাদের মালিক মুসলিমরা কে তুমি চাষ করা হয় নাই হানাফিরা ওটাকে বর্জন করে আবু ইউসুফের হানাফি তারপরও কি আবুহানিফার মত গ্রহণ করে নাই তারপরও সে কি এইটা যদি হয় আমি বলি ঠিক আছে মাসাল্লাহ ধন্যবাদ আমরা একটি মানি এই অর্থে देखी आबानी फराम कुरान हाजी नाम जमीन आबुस मुहम्मद कर ग्रहण क्या हानाफी मजहब मानी हानाफी कम्पानी हानाफी मजहबानी कीानाफी कोम्पानी कोम्पानी जो कारो बक्त थे कुम्पनी। मानले से हानाफी मानले से कोम्पानी ब सदस्य नहींी के माले अहमद ओजर एरक सहााकम इश जुहरी इमाम बुखारी इमाम मुस्लिम इमाम इमजाइमिया अर्थात इब्राहिम जोजी और जत इमाम एक कथा इ खेदमत जुड़े गे सब इमाम देर के मानी तब जाम जाचाई करीबार मत सही ना युफर मोहम्मद ग्रहण करें सही ना इमाम सही कुरान हाफीज जाचार कष्टी पाथर ओजन मेपे जेटा सही मन को मानी सब इमाम কেউ যদি বলে কোন ইমামকে মানি না সেও ভুল করে কারণ সে নিশ্চয়ই কোনো না কোনটাকে বলে আপনারা সেটা কি আমি যদি কোরআন শুননা অনুযায়ী বলি তাহলে মানেন নইলে মানেন না বিষয়টা এরকম কিনা এই অর্থে আমরা সবাইকে মানি কোরআন শূন্য অনুযায়ী যদি হয় তাহলে আমরা সবাইকে মানি অথবা যারটা হবে তারটা মানব আর কোরআন সুন্দর কষ্টি পাথরে যারটা মিলে না আমরা মানি না কাজে এইগুলো নিয়ে বারবার প্রশ্ন করা আমি মনে করি আমার সময়টাকে বারবার নষ্ট করা সেটি ইন্টারনেটে হোক আর এখানে হোক আমি আশা করব সেটি হি নিয়ে বিভিন্ন ইখতলাফি মাসাইল নিয়ে মাজহাবী বিষয়গুলো নিয়ে আমাদের প্রশ্ন করার কোন প্রয়োজন নেই আমারা নিজের আমল করব যেটা সহি সেটা কোরআন মোতাবেক মানুষকে বলব কেউ তার ব্যতিক্রম দলিল সহি করে সে করুক এটাকে আমরা অত বারাবাড়ি না যেহেতু ইমামদের এখানে কি আছে তারা দলিল পেশ করে হাদিফ হয়তো ভুল কারণে বা তামিল করার কারণে করে তামিল বলছি তামিল আমরাও করি এখানে লাইকুমিল ও তোমাদের কেউ মমিন হবে না তাহলে কাফের কাজে আপনি নিজের জন্য যেটা ভালো পছন্দ করেন এটা যদি আরেকজনের জন্য পছন্দ না করেন তাহলে কাফের না কাফের না এখানে এটা বলা হয়েছে লাম্ন ইমান তার ইমানটা পূর্ণ হবে না তাবিল করা ব্যাখ্যা করলাম তাহলে এই জন্য মনে রাখবেন আমরাও ব্যাখ্যা করি তাবিল করি আহ্নাল জামা তাবিল করে তবে কোন দলিল নাই তাবিল আমরা করি না তা না। আর যেই তাবিলের কি আছে দলিল আছে আমরা ওই তাবিল কি করি মানি যে তাবিলের দলিল আছে যে তাবিলের পক্ষে দলিল আছে ওই তবিল তাবিল আমরা মানি যেমন এমনি আব্বাস রবি আল্লাহ তার আনহুর জন্য আল্লাহ রসুসালাম দোয়া করেছেন আল্লাহিল্লাহ তুমি তাকে দিনের ফেকা ফেকা মানে দিনের জ্ঞান সমুচ্ছে তাকে ফেকা দান করো ও আল্লিমু তাবিল এবং তাকে তাবিল শিখাও তাবিল মানে তাবিল মানি হচ্ছে দারিল ভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ করা এটা যেন দোয়া করেছেন হাদিসটা মুস্তাদ আহমদের একটা হাদিস এখানে দেওয়া আছে প্রথম খণ্ডের দুইশো ছেষট্টি নম্বর হাদিস এমনিভাবে কোরআনে বলা আছে ফাইদা কর্লাহমিনা শীতল রাজিব जख तुम कुरान पढ़ो तुम शय शानल्ला आन जख तुम कुरान पढ़ार इच्छा करो तुरने वाला फाइदा कर आतल को आन जो तुम्हें कुरान पढ़े सुरै न आठानब्बे नम्बर आया जो तुम कुरान पढ़े तक तुम शयान कुरान जब पढ़े व्याख्या कराम कुरान पढ़ार आगे औजबिल्ले पढ़त এরকম তামিল করা যাবে এমনিভাবে যখন তোমরা সালাতে দাঁড়াবে সবসিলু উজু হাকুম তখন তোমরা চেহারা ধুইবে হাত ধোবে মাথা করবে অর্থাৎ উঁজু করবে তো যখন সালাতে দাঁড়াবে তখন উঁজু করবে আমরা কি সারাদ দাঁড়াই উজু করি তাহলে কি হচ্ছে এখানে তাবিল আছে যখন তোমরা সালাতে দাঁড়াবার ইচ্ছে করবে দেখেন এইজন্য জন্য হাদিস মানতে হয় এই তাবিল করলাম কি জন্য আমরা দেখবো আল্লাহর রাসুল সাল্লাম এই আয়াতের আমল কেমনে করেছেন ওযু আগে করেছেন না না সারাদ দাঁড়াই উজু করছেন আগে করেছেন এগুলো তাবিল এই তাবিল আমরা সমর্থন করি যেখানে কি আছে দলিল আছে আমরা এই জাতীয় তাবিলটা অস্বীকার করি না এরকম ভাবে লাইমিন ও হাজুকুম এখানেও যে তাবিলটা করালাম এটা সপক্ষে দলিল আছে তোমাদের ইমান পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেটা পছন্দ করো तुम अपर भाइय पंद ना करके गुरुतवूर्ण विषय बुझे आसल एखे बला आखि अल ममिन अर्थात ममिन भाई हमारे थको जेटा निजेज पसंद कर যেটা ভালো মনে করব সেটা আমার জন্য ভালো মনে করব যেটা নিজের জন্য খারাপ মনে করব ওটা আমার ভাইয়ের জন্য খারাপ মনে করব। এমন আছে পচাটা ভাইকে দিয়ে দিলাম নিজে পছন্দ করতে পারি না তো আর দিয়ে দিলাম না এটা না এই জন্য এখন বলুন যে আ ভালো কথা একটা হাসির কথা নিজের বউ নিজের কাছে পছন্দ তাহলে কি করব। আর নিজের কাছে যেটা পছন্দ অপব্যয় বন্ধ করতে হবে এইগুলো ধরে যারা ইসলাম নিয়ে মজাক উপহাস করে তারা এইগুলো নিয়ে মজাক করে যে তোমাদের হাদিসে বলা আছে জমা করেছে এই হাদিস থেকে বোঝা যায় যার বউ খুব প্রিয় সে অপর ভাইকে বউ সাহায্য করতে পারে চিন্তা করছেন কত জঘন্য শতানিক लूपटा एक बार एक प्रबंध लिखल महाम्म मैं महाम्मद के उपास लिखे थी महाम्मो हादी से जमा से पढ़ाशा मुस्लिम सहदेशो कितने दल पेश करते आग लेकर दिए ओ लोकर का भाई गाय शेष कोबा कर सार विपक्षे তো যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে এখানে একটা দাবিল আছে মা অর্থাৎ সে নিজে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য এইরকম জিনিসই পছন্দ করে এর বিপরীতে যেগুলো দলিল আছে স্ত্রী আর একজনকে দিয়ে সাহায্য করা কুফ্ফা দেব আছে কিন্তু ওরা অমূলক প্রশ্ন করে না এই কুফাররা এটা করে নিজের বউ আরেকজনকে দেয় ওর বউ আমক আমূর্তি করে কত যে ভন্ডামি এই দেশে শুরু হয়ে গেছে আপনাদেরকে আল্লাহ হেফাজত করেছে আমাদেরকে তারা তারা এই জন্য আমাদের কিন্তু করুক যেন আমরা এখন রাখতে পারি তো ওরা এইগুলো তালাশ করে এই মনে রাখতে হবে এখানে একটা শব্দ উজ্জ্ব আছে নিজের জন্য যেরকম ভাবে পছন্দ করে যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য সেরকম তাই পছন্দ করে সেরকমটাই তাহলে হাদিসটার এটা সহিবিল হলো। এখন এটা ভালো হতে পারে নিজের ভালো মনে করা সেটা অপরাজ ভালো মনে করবো নিজের জন্য খারাপ মনে করি যেটা অপরদিন খারাপ মনে করবো সে বিষয়টা আছে এ হাদিস থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম কোন একটা জিনিস পূর্ণতা না পাওয়া যায় তো বলা যায় জিনিসটা নাই যেমন এখানে বলা হলো যে ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য নিজের জন্য তা পছন্দ করে তা পছন্দ না করবে সে না। অথচ আমরা বললাম সে পূর্ণ মোমিন্ তো পূর্ণতা যেখানে নাই সেখানে গোটা জিনিসটাই নাই এরকম বলা যেতে পারে এটা বলে মোবাই লাগা কি বলে এটাকে এর দ্বারা এবার সে আবার কাফের হয়ে যাবে না যে অমুকের মধ্যে ইমান নাই এরকম বলে ফেলছে একজন কেন বলল যে সে কোন খারাপ কাজ করেছে এর দ্বারা আপনি কাফের হয়ে যান নাই কারণ এরকম যার মধ্যে পূর্ণ ইমান নাই তাকে কথা বলা যায় তার ইমান নাই পূর্ণতা না থাকার কারণে ওই জিনিসটা নাই এটা বলা যায় বাকি এটার দ্বারা সে কি হবে না কাফের হবে না এটা একটা জিনিস দিকে আমরা শিখলাম যেমন বলা হয় লাহরাতে তাম খাদ্য হাজির হয়ে গেলে আর সালাত না হাদিস এখন দেখা যায় অনেকে খাদ্য তৈরি আছে রেডি আছে সালা দায় করছে তো কেমন হবে হাদিফ তো তো বলা হয়েছে লাথা সালাত হবে না এখন খাদ্য হাজির থাকা অবস্থা সালাদা করলে সালাতা হাদিস তো বলা আছে লাথা সারা হবে না খাদ্য হাজির হলে পরে মুসলিমের খাবার দিকে যদি মন যায় তাহলে সালাদ পূর্ণ হয় না কারণ সারাতের একাগ্রতা নষ্ট হয়ে যায় ওইটা নভি হয়েছে কাজ কেউ সরাব আদায় আদায় হয়ে তো এই জিনিসটা আমরা শিখলাম দুই নাম্বার হচ্ছে যে হাদিব থেকে যারা শিখলাম তা হলো আমি নিজের জন্য যেটা পছন্দ করব অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে আমার জন্য অজীব এটা আমাদের দিনী ভাইদের খুব খেয়াল রাখতে হবে বিশেষ করে আমরা যারা এখানে আসি কষ্ট করে আসি দেখা যায় যে এসে জায়গা দখল করে খুব বেশি সামনে যারা বসে ভিতরে যারা বসে অথচ পরে ভিতর থেকে বাড়িতে লোক আনতে হয় এই লোকগুলো কত কষ্ট করে আসে আজকে দেখাবো কারা কারা আছে এখানে বাইরে আছেন না দূর দূর থেকে যারা আছেন বল কত দূর থেকে যুব করতে আসে এক ভাই আছে ইন্ডিয়া থেকে যদি আসেন নাকি আচ্ছা এরকম ভাবে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ভাইরা আছেন এই জন্য আমরা এটা খেয়াল রাখবো যে আমি নিজের জন্য যেটা পছন্দ করি যে একটু সামনে বসি তো আমার যথাসাধ্য অববাহ সেটা করব। এটা একটা উদাহরণস্বরূপ বললাম তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে এহাদিস থেকে আমরা যা শিখলাম হাসাদ ওর কাতরতা নিজের জন্য যেটা ভালো মনে করবো অন্যের জন্য ভালো মনে করবো অন্যের ভালো থাকলে নিজে কষ্ট পাবো না এটা এখান থেকে শিখলাম কারণ হাসাত মানে হচ্ছে তামান্না জওয়াল উন্নয়ন মাথায় আনলে বাইর অন্যের নামত অন্যের আল্লাহ তালা কোন নেয়ামত দান করেছেন ওটা দূর হয়ে যায়। এই আশা করে এটা নাম হচ্ছে কি হাসাদ এটা দায় নেই বরং আমি আশা করবো এরকম যে ওই ভাইকে আল্লাহ যদি আপনার ছেলেও পরীক্ষা দিল তার ছেলে বাংলাদেশে এক নম্বর হল আর আপনার ছেলে ফেলের দিকে এক নম্বর আপনি মনে করেন যারা আমার ছেলে ফেল করলো ওরটা যদি ফেল করত আমার ছেলে ফেল করলো ওটা যদি ফেল করত তাহলে এটা এটা কি পরশ্রী কাতল এটা যায় হারান আর এক আমার বন্ধু ছেলেটা এরকম ফাটতল আর যদি আমার ছেলেটা এরকম ফার্ট হইত এটা যায়জ এটার নাম গিফতা এটার নাম কি এটা যায়জ এটা ভালো কারো ভালো নেয়ামত দেখে সেরকম ন্যামত অর্জন করার চেষ্টা করাটা কি যায় ভালো কিন্তু তাটা দূর হয়ে যাক ওই এক পূজা পুস্তকে বাঁকা পিঠ বাঁকা এক অন্দো কথা না তোরে জিজ্ঞেস করলো যে আচ্ছা মনে করো আল্লাহ তারা তোমাকে সুযোগ দিলেন তুমি সোজা হয়ে যাও দুনিয়ার লোক সব সোজা থাকুক এই একটা আর নইলে তুমি থাকো দুনিয়ার লোক সব বাঁকা থাকুক কোনটা গ্রহণ করবা সে চিন্তা ভাবনা করে বলল যে আমি বলবো যে আমিও বাঁকা থাকি দুনিয়ার সব লোক আমার মতো বাঁকা হয়ে যায় কেন আমি যদি সোজা হয়েও যাই তারপর লোকের আমাকে আগের নামেই ডাকবে ওই গুজা বসছে তো তার চেয়ে বরং সব লোক আমার মতো হয়ে যাক তো এটা একটা উদাহরণ বললাম যে আমাদের মধ্যে এরকম যদি আসে তা বুঝতে পারলাম আছে কি আছে যে আমি নিজে অজ্ঞ বা কোন জিনিস বল আমাদের ত্রুটি আছে আর মধ্যে ভালো সেই গুণটা আছে আমি চাবো না যে ওই ভাই আমার মতো অজ্ঞ হোক বরং আল্লাহ তারা তাকে দিয়েছেন মাসা আল্লাহ আমিও তার মতো হওয়ার চেষ্টা করবো তো এটা এখান থেকে হাদিস থেকে ক্লিয়ার হল যে হাসাহাত করা যাবে না কারো দেখে হাসাহাত করা যাবে না কারণ নিজের দূর হয়ে যাক এটা আমরা চাই না আর ভাইটা দূর হয়ে যাচ্ছে এরপরে এ হাদিসের শব্দগত একটা খুব ভালো সুন্দর ব্যবস্থা আছে সেটা হচ্ছে আল্লাহ রাসুল বলছেন লেখি নম্রতা যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্তমির হবে না যতক্ষণ না সে নিজের ভাইয়ের জন্য এখানে ভাই বলে বুঝালেন যে আসলে তুমি যার উপরে হাসপাত করছো সে তোমার একজন ভাই তাহলে আরো মায়াটা বাড়বে আমাদের ভাই এখানে যারা আছে আমরা কি এই ভাই হিসেবে একটা অতিরিক্ত মায়া থাকবে আন্তর থাকবে তো এটাই হাতের থেকে আমরা দেখলাম আল্লাহ শব্দ ব্যবহার করেছেন যতক্ষণ আসে তার নিজের ভাইয়ের জন্য পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করে তো শ্রদ্ধা দেশ থেকে আমরা এই জিনিসগুলো শিখলাম আল্লাহ বাহান করা আমাদের সকলকে বিষয়গুলি বুঝার এবং